दावी करज्ञतार कारण लोक मोदी ने जरा पढ़ार सूझ पाए पढ़े मोदी की मदीना पढ़ाई क्लस पढ़ाई আর ওরা বোখারিও যে পড়ায় কেমন যে তাবার পড়া পড়ায় আর এইখানে আর এত হকাদ মশাই ইস্তেমবাদে আপনার আমার কাছে অন্দ হ যখন পড়ছেন বা বলছেন তখন বুঝতে পারছেন যে একটা হাতির থেকে কত মশলা তাও যে আমি আপনাদেরকে ভালো হকাদাই করে দিচ্ছি এমন কথা নাই কিছুটা হকাদাই হচ্ছে অতি বুঝতে পারছেন তাহলে নিশ্চয়ই এর চাই তো ভালো মধ্যে ইউনিভার্সিটিতে পড়াশোনা হচ্ছে কিন্তু যারা পড়েনি তারা তারপরে খাটো করার চেষ্টা করি মনে করে যে দেশে পড়াশোনা ভালো হয় আমরা পড়ে নাই দুইবার করে ফারে হয়েছি দেশে কতটা হাদিস বুঝেছি ভালো করে জানা আছে আর কতটা উসুল হাদিস মুস্ত হাদিস বুঝেছি ভালো করে জানা আছে দেশে দুইবার ফাড়ে হয়ে দা করি আর তারপরে আপনার কয়া কয়া কতটা যে সেখানে হ্যাঁ নাহ সার ভালো পড়েছি দেশেই দেশে যথেষ্ট ভালো করে পড়েছি গ্রামার ভালো করে পড়েছি কিন্তু কথা হচ্ছে যে দেশে কতটা ফেকাম ভালো বুঝেছি আর কতটা মাত্রা ইসলাম করা শিখেছি ভালো করে জানি মোদি ইউনিভার্সিটি এসে দুইবার করে জিজ্ঞেস করলো যেস্তাল হাদিফের পাঁচটা কিতাবের নাম বলেন আমি দুটা বলার পরে বলতে পারি না দুটা বলার পরে বলতে পারি না সেটাও কত কতদিন আগে বলবো উনিশশো কি বলছে উনানব্বই এইটটি নাইনে কথা বলছি বোঝা গেছে দেশের হাদিসের পড়িয়ে দাওয়ার থেকে পনেরোটা স্টাফ এর হেড থেকে তারপর এসে হাদিস জিজ্ঞাসা করেছে নখবাতুল ফিকির সারবা হাফিজার বলা ভাই দ্বিতীয় একটা ছোট্ট পুস্তিকের নাম বলেছি তৃতীয় পাঁচটা জিজ্ঞেস করেছিল এখন যদি বিশটা জিজ্ঞাসা করেন বলতে পারবো এটা ভারত থেকে বাংলাদেশ থেকে শিখা না শিখা তা বলেন কিন্তু যে আঙ্গুর খেতে পারে না সে কি বলেছিল আঙ্গুর সম্পর্কে টক বলেছিল কে সেটা বানরে নাকি না মানুষে সিহা? সেরি গালে সিরিকাল খেতে পারেনি তাই না এই না কিচ্ছা আছে তো ওইরকম ব্যাপারটা যারা মদিয়া ইউনিভার্সিটি আসতে পারেনি এইখানে সৌদি আসতেও পারেনি এখানে লেখাপড়াও পারেনি তারা আমি হইতো থাকলে ওইরকমই বলতাম এত পড়াশোনা এখানে করেছি ওখানে আবার কি ঠিক